পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম আজকে সিরা সিরিজে আমরা তম পর্বে উপনীত হয়েছি এই পর্বে আমরা আলোচনা করব বন করাইজা গোত্রের পরিণতি নিয়ে বনকো রাইজের অভিযানটি খন্দকের যুদ্ধের সাথে সরাসরি সম্পর্কযুক্ত কারণ এই অভিযানটি ছিল আসলে খন্দকের যুদ্ধে বনকো রাইজার বিশ্বাসঘাতকতার প্রত্যক্ষ ফলাফল বা প্রতিক্রিয়া আমরা আগের দুই পর্বে আলোচনা করেছি খন্দকের যুদ্ধ নিয়ে খন্দকের যুদ্ধে কোরাইশ বাহিনী ও গতফানের আরব মুশরিকরা দশ হাজার বিশিষ্ট একটি সামরিক জোট গঠন করে মুসলিমদের ওপর একটি সর্বাত্মক হামলা চালানোর পরিকল্পনা করে তাদের উদ্দেশ্য ছিল মদিনাকে পুরোপুরি দখল করা ইসলামী রাষ্ট্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে নিজেদের মধ্যে গণিমত ভাগাভাগি করে নেয়া তাদের সাথে যোগ দেয় মোদিনার অভ্যন্তরে অবস্থানকারী ইহুদি গোত্র বন করাইজা মোদিনার সনদ অনুসারে তাদের সাথে মুসলিমদের চুক্তি ছিল যে তারা মুসলিমদের বিরুদ্ধে কোনো বহিঃক্তির পক্ষে অবস্থান নেবে না বা তাদের সাহায্য করবে না কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে এবং মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে মুসলিমরা এই জোট বাহিনীকে ঠেকানোর জন্য মোদিনার উত্তর দিকে একটি চওড়া পরীক্ষা খনন করে বনকরাইজ তাকে সামাল দেবার জন্য আল্লাহ রসুলসাল্ল আলী আসলাম তার সেনাবাহিনীর একটি অংশকে নিয়োজিত করেন যুদ্ধে একটি অচল অবস্থা সৃষ্টি হয় এবং পরবর্তীতে নুআ বিনসউদ রাজুল্লাহ আনহুর মাধ্যমে আল্লাহ তাল্লাহ যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন তিনি খুব সংকটময় একটি পরিস্থিতিতে মুসলিম হন এবং জোটের তিন পক্ষের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে ভুল বুঝাবুঝি সৃষ্টি করেন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 কিন্তু বনকোরাইজা মদিনাত থাকত সেখানে চুক্তিবদ্ধ ছিল তাদের পালানোর কোন জায়গা নেই অন্যদের সাথে মুসলিমের কোন চুক্তি ছিল না তাদের সাথে যুদ্ধাবস্থা বিরাজমান ছিল কিন্তু বনকোরাইজা বিশ্বাসঘাতকতা করেছে এবং চুক্তি ভঙ্গ করেছে যে কারণে খন্দকের যুদ্ধের পরপরই একটি বোঝাপড়া করা জরুরি হয়ে পড়ে আজকের পর্বে আমরা সেই ঘটনা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ খন্দকের যুদ্ধ যেদিন শেষ হল সেদিনকার কথা আল্লাহ রসুল সাল্লা আলি আসলাম উম্মালামার ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে বের হলেন গোসল করতে জোহরের ওয়াক চলছে ঠিক এমন সময় ধুলি ধূসরিত অবস্থায় তরিঘড়ি করে জিবরিল আলাহ ইসলাম হাজির হলেন বললেন ইয়া রসুল্লাহ আপনি অস্ত্র নামিয়ে রেখেছেন কিন্তু আমরা ফেরেস্তারা এখনও অস্ত্র নামাইনি আপনি এখনই ওদের ধাওয়া করুন রসুলুল্লা সাল্লু আলি ইসলাম জিজ্ঞেস করলেন কোন দিকে জিবরুল আলাহিস্লাম উত্তর দিলেন এই দিকে অর্থাৎ বনুকোরাইজার দিকে ইঙ্গিত করলেন জিব্রিল এমন একটি সময় এসেছেন যখন খন্দকের রেশ কাটেনি এরই মধ্যে বনকোরাইজাকে সায়স্তা করার নির্দেশ চলে এল রসল্লা সাল্লিম সাহাবিদের তৎক্ষণাৎ বেরিয়ে পড়তে আদেশ দিলেন বলে দিলেন তারা যেন বনকোরাইজার এলাকায় পৌঁছে তবেই আসরের সালাত আদায় করে মদিনায় ইবেন উম্মে মাহতুমকে অস্থায়ী প্রশাসক হিসেবে নিযুক্ত করা হল সাহাবিরা যখন বনকোরাইজার এলাকায় পৌঁছলেন তখন আসরের ওয়াক শেষ তবে একদল আগেই পথের মধ্যে আসর পড়ে নিয়েছিলেন সবার আগে পৌঁছালেন আলিরা দেলানহ দেখতে পেলেন বনকোরাইজা একেবারে বিস্ত্রী ভাষায় রসুল্লাহ সাল্লু আলীমকে সমানে গালিগালাজ করছে ইহুদিরা থাকত তাদের দুর্গে রসুল্লাহ সাল্লু আলিউসালাম বনকোরাইজার এলাকা চার দিক থেকে ঘিরে ফেললেন এবং তাদের দুর্গগুলো অবরোধ করার সিদ্ধান্ত নিলেন মুসলিম সেনা দলে اي باد ছিল 3000 সৈনিক 38টি ঘোড়া আল্লাহ তাআলা বলেন وانزل الذين وهم من اهل الكتاب من سيصيهم وقذف في قلوبهم الرعب وقذف في قلوبهم الرعب فريقا تقتلون কিতাবীদের মধ্যে যারা এই যুদ্ধে তাদেরকে সাহায্য করেছিল তাদেরকে তিনি দুর্গ অবতরণ করতে বাধ্য করলেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন এখন তোমরা তাদের কাউকে করেছে হত্যা কাউকে করেছে বন্দি এবং তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি ঘরবাড়ি ও ধনসম্পদের এবং এমন ভূমি যা তোমরা এখনও পদানত করনি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা আহজাব আয়াত ২৬ এবং সাতাশ প্রায় ২৫ দিন এই অবরোধ স্থায়ী হয়েছিল বনকো রায় এক পর্যায়ে বুঝতে পারল যে তাদের কিছু একটা করতে হবে এভাবে অবরুদ্ধ অবস্থায় তারা বেশিদিন টিকে থাকতে পারবে না তাদের নেতা কাবেনাস আদ সবাইকে ডাকলো। ডেকে তিনটি প্রস্তাব দিল বলল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরিস্থিতি খুবই কঠিন আমি তোমাদের তিনটি প্রস্তাব দিচ্ছি তোমাদের যেটাই ইচ্ছা গ্রহণ করতে পারো প্রথম প্রস্তাব আমরা মুহাম্মাদের আনুগত্য করব এবং তাকে সত্য বলে মেনে নেব আল্লাহর কসম তোমরা ভালো করে জানো মোহাম্মদ একজন নবী তাও তোমরা যে নবীর বর্ণনা পেয়েছ ইনি সেই লোক যদি তোমরা তার উপর ইমান আনো তাহলে বেছে যাবে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 কান্নায় ভেঙে পড়ল তাদের অবস্থা দেখে বাবার মন একটু যেন দুর্বল হয়ে যায় তার আবুলু বাবাকে জিজ্ঞেস করে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে কোন ধারণা দিতে পারেন বাবা হাত দিয়ে গলার দিকে ইঙ্গিত করে দেখালেন বোঝালেন যদি তারা আত্মসমর্পণ করে তাহলে মৃত্যুই হবে তাদের পরিণতি কিন্তু বনুকরাইজার অবস্থা ততদিনে এতটাই শোচনীয় যে আত্মসমর্পণের সম্ভাব্য পরিণতির কথা জেনেও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 সা আদেবেন মোয়াজ রাদিল্লা আনহ যেন তাদের বিচারক হয় আত্মসমর্পণের পর তাদের কি পরিণতি হবে সেই ব্যাপারে সাদ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এটাই ছিল তাদের শর্ত সাদ আবেন মোয়াজকে বেছে নেবার কারণ হল সাের লোকের সাথে বনকো রায় যার এক সময় মিত্রতা ছিল তাদের আশা ছিল সাদ সা আদেবেন মোয়াজ রাদহু নিশ্চয়ই তাদের প্রতি কঠোর হবেন না রসুল্লাহ আলহি ওয়াস্লাম তাদের এই প্রস্তাবে রাজি হলেন সাহাদেবেন মোয়াজ বনকো রাজার অবরোধের বিচার করবেন এটাই নির্ধারিত হল তবে তার আগে এই ঘটনার কিছুদিন আগের একটি ঘটনা জেনে নেই খন্দকের যুদ্ধের সময় সা আবেন্স আনহু আহত হয়েছিলেন তার শরীরের একটি অংশ উন্মুক্ত ছিল সেখানে কোন বর্ম ছিল না ঠিক সেখানেই একটি তীর তীরবিধে তিনি আহত হন আহত অবস্থায় আল্লাহর কাছে সাহা দেবেন মোয়াজরাদিল্লাহ আনহু একটি চমৎকার দোয়া করলেন হে আল্লাহ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 সাহাবিরা আল্লাহ রসুলসাল্লাহু আলী আসলামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন খন্দকের যুদ্ধের চরম দুর্যোগের মুহূর্তে বনকুরাইজা প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেই কথা সাদ রাজি আল্লাহ আহু কি করে বলতে পারেন তার মনে প্রচণ্ড ক্ষোভ বনকুরাইজার শেষ পরিণতি দেখেই তিনি মরতে চান এর আগে বন কায়নকা নামের আরেকটি ইহুদি গোত্রুর ভাগ্য খরাজের হাতে দেয়া হয়েছিল কারণ বন কায়নকার সাথে ঘজরাজের মিত্রতা ছিল এবার বনু আওস তাই রসুল্লাহ সাল্লু আলী ওয়সলামকে চাপাচাপি করছিল যেন তাদের হাতে বনক্ করায়জাকে ছেড়ে দেওয়া হয় তিনি তাদের জিজ্ঞেস করলেন যদি তোমাদের গোত্রের কেউ এই বিচার করে তোমরা খুশি তো বনু আউস এক কথায় রাজি রসল সাল্লু আলী আসলাম তাদের ইচ্ছে অনুসারে আওস গোত্রের নেতা সা আ দেবেন মোয়াজের হাতে বনক করায়জার ভাগ্য ছেড়ে দিলেন ইহুদিদেরও এটা ইচ্ছা ছিল এরপর আউসের লোকেরা সাহাদেবেন মোয়াজকে খুব চাপাচাপি করতে থাকে যেন তিনি বনকোরাইজের প্রতি সদয় হন কেননা এর আগে খাজরাজ গোত্রে আব্দুল্লাহ এ বেন উবাই বনকায়নকার প্রতি সদয় হয়ে তাদের হত্যা না করে ছেড়ে দিয়েছিল আউসের সাথে খাজরাজের সবসময় একটা প্রতিযোগিতা কাজ করত তাই আওস চাচ্ছিল বনকো রাইজের সাথেও যেন তেমন কিছু হয় সা আদেবেন মোয়াজ রাজুল্লাহ আনহু তাদের সব কথা আর উপদেশ চুপ করে শুনলেন এরপর শুধু এতটুকুই বললেন সা আাদের সময় এসেছে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 আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম সাের দেখাশোনার দায়িত্ব দেন বলা যেতে পারে এই তাবু ছিল ইসলামের ইতিহাসে প্রথম সামরিক হাসপাতাল সাধারণভাবে কেউ আহত হলে তার পরিবার তার দেখাশোনা করত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহু আলী আসসালাম সা নিজের নিজের কাছাকাছি রাখেন যেন তাকে বারবার দেখতে পারেন বিচার দিন এল কাটগড়ায় ইহুদিগোত্র বনকরাইজা বিচারক তাদের অতিথিদের বন্ধু সা আদেবেন মোয়াসলাদুল্লাহ আনহ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 তাদের উপরেও প্রযোজ্য হবে সাদ এ কথা আবার জিজ্ঞেস করার কারণ হল সেখানে রসুলুল্লা সাল্লু আলী হাসলাম উপস্থিত ছিলেন রসুল্লাহ সাল্লু আলী হাসলামের উপস্থিতিতে সবার উপর বিচারের রায় দিতে তিনি অস্বস্তিবোধ করছিলেন লজ্জা পাচ্ছিলেন তাই সরাসরি রসুল্লাহ সাল্লু আলি হাসলামের দিকে না তাকিয়ে মাথা নিচু করে জিজ্ঞেস করছিলেন রসুল্লাহ এই রায় মেনে নেবেন কিনা সাদকে আশ্বস্ত করতে রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তখন বললেন হ্যাঁ আমার উপরেও হবে দুই পক্ষই সাহাদেবিন মোয়াজের রায় মেনে নিতে রাজি থমথমে একটি পরিস্থিতির সৃষ্টি হলো। সবার মনে উৎকণ্ঠা অনিশ্চয়তা সংশয় সময় যেন স্থির হয়ে গেছে সাহাদেবিন মোয়াজের এই একটি রায়ের উপর নির্ভর করছে পুরো একটি গোত্রের ভবিষ্যৎ যারা কিনা এই মদিনায় বছরের পর বছর ধরে বসবাস করে আসছে সাহাদেবিন মোয়াজ রাদানহ এরপর দৃঢ়কণ্ঠে রায় উচ্চারণ করলেন বললেন আমি এই মর্মে রায় দিচ্ছি যে বনুকোরায় যার সকল পুরুষকে হত্যা করা হবে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে বন্টন করে দেওয়া হবে তাদের নারী আর শিশুদের দাস হিসেবে গ্রহণ করা হবে সবাই নিশ্চুপ আল্লাহ হাকামতা তািহ বিহক মিল্লা মিনফাউক ইসবে ইসলামাবাদ অর্থাৎ তুমি ঠিক সেই রায় দিয়েছ যা আল্লাহ সাত আসমানের উপরে ফয়সলা করে রেখেছিলেন আল্লাহর পছন্দনীয় রায় বেরিয়ে এল আল্লাহর পছন্দনীয় এক বান্দার মুখ থেকে এই রায়ের প্রসঙ্গে আল্লামা শফিউর রহমান মোবারকরী রহেমাহুল্লা তার আর গ্রন্থে করেন এই বিচার ছিল অত্যন্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক কারণ বনকোরাইজা মুসলিমদের জীবন মরণের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতিতে যা করতে চেয়েছিল তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং বিভীষিকাময় অঙ্গিকার ভঙ্গের একটি জঘন্য অপরাধ তারা করেছিল এছাড়াও মুসলিমদেরকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য তারা দেড় হাজার তরবারি দুই হাজার বর্ষা যুদ্ধ ব্যবহার উপযোগী তিন শত লৌহ বর্ম এবং পাঁচ শত প্রতিরক্ষার ঢাল সংগ্রহ করে রেখেছিল পরবর্তীকালে সেগুলো মুসলিমদের অধিকারে চলে আসে রায় কার্যকরের সময় এল মদিরের বাজারে বিশাল কয়েকটি গর্ত করা হলো। পুরুষদের হাত বেঁধে ফেলা হল নারী ও শিশুদের আলাদা করা হল এরপর দলে দলে ইহুদি পুরুষদের নাম ধরে ডাকা শুরু হলো। কেউ কেউ বুঝতে পারছিল না কি হতে যাচ্ছে তারা তাদের নেতা কিন আসাদকে জিজ্ঞেস করল আচ্ছা তুমি কি জানো আমাদের সাথে কি হতে যাচ্ছে অত্যন্ত বিরক্তির সাথে কাবুত্তর দিল তোমরা কি সারা জীবন এমন বেকবি থেকে যাবে দেখতে পাচ্ছ না যাদের ডাকা হচ্ছে তারা আর কেউ ফিরে আসছে না আল্লাহর কসম এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলা হবে কিছুক্ষণ পর বনোনাজারের নেতা হুয়াইবেন আখতাব আন নজরিকে ধরে আনা হলো। রসুল্লা সাল প্রথম দিন থেকে সে রসল শত্রু সেই ঘটনা আগেই উল্লেখ করা হয়েছে। বনকুড়াইজার বিদ্রোহের মূল নায়কও ছিল হুয়াই সে কা আসাদ্লাহ আলী আসলামের বিরুদ্ধে বিদ্রোহ করতে ফুসলে দিয়েছিল যা আমরা আগে আলোচনা করেছি কা আবিবিন আসাদকে সে কথা দিয়েছিল যদি খন্দকে যুদ্ধে কুরায়শা মুস্তিনবে পরাজিত করতে না পারে তাহলে সে বনুকুরাইজার সাথে থেকে যাবে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 এই কথা বলে সে তার নিজের লোকদের উদ্দেশ্য করে বলল আজকে যা হচ্ছে তা আল্লাহরি ফাইসালা বড়ো ইসরায়েলের কপালে আল্লাহ এটাই লিখে রেখেছিলেন এরপর তাকে হত্যা করা হয় এরপর ধরে আনা হল বড়ো কোরাইজার নেতা কিন আসাদ আল কুরাইজিকে। তাকে দেখে রসুল্লাহ বললেন তুমি কি কা আবিবিন আসাদ জি আমি কাবিবিন আসাদ রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লাম বললেন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 আজ আমি ইহুদিদের ধর্মের উপরেই অটলাছি এরপর রসুল্লার আদেশে কাব কেউ হত্যা করা হল অল্প কয়েকজন বাদে প্রায় সকল প্রাপ্তবয়স্ক ইহুদি পুরুষকে হত্যা করা হয় পুরুষদের গোফ দাড়ি বা লজ্জাস্থানের লোম পরীক্ষা করে দেখা হল সে পুরুষ না শিশু যাদের লোম গজায়নি তারা ছাড়া পেল আর যারা বয়স্ক তাদের প্রায় সবাইকে এক এক করে হত্যা করা হয় সেদিনের এক নাবালেক প্রত্যক্ষদর্শী ছিলেন আতিয়া তিনি বলেন সেদিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষকে হত্যা করা হয় আমি সে সময় কিশোর ছিলাম তাই আমাকে ছেড়ে দেয়া হয় এই অভিযানে একজন মহিলাকেও হত্যা করা হয় যখন বনকো রাইজার পুরুষদের এক এক করে নাম ধরে ডাকা হচ্ছিল তখন এক মহিলা পুরো সময় জুড়ে হা হা করে হাসতে থাকে এরপর হঠাৎ সেই মহিলার নাম ধরে ডাক দেওয়া হয় তার কাছেই বসা ছিলেন মা আইশারাদ আনহা। তিনি অবাক হয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করেন তোমার হয়েছেটা কি তোমার নাম কেন ডাকা হল সে বলল কারণ আমাকে এখন হত্যা করা হবে আয়েশা জানতে চাইলেন কেন সে বলল কারণ আমি একটা অন্যায় করেছি আয়সা দিলল আনহা পরবর্তীতে সেই মহিলার অপরাধের কথা জানতে পারেন সে যাতা ছোড়ে খাল্লা দেবে সোয়ায়তকে হত্যা করেছিল নিহতদের মধ্যে সেই ছিল একমাত্র মহিলা মদিনার বাজারে সেদিন কয়েকশো ইহুদির উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সংখ্যাটি চারশো থেকে নয়শোর মাঝামাঝি অল্প কিছু ইহুদিকে ছেড়ে দেওয়া হয় আমর বেন সাদিনামের এক লোক অঙ্গীকার ভঙ্গ করায় অংশ নেয়নি সে আগেই বের হয়ে যায় তাকে ছেড়ে দেওয়া হয় অস্ত্র নিক্ষেপ ও আত্মসমর্পণের আগেই কিছু লোক ইসলাম গ্রহণ করে তাদেরকেও ছেড়ে দেওয়া হয় রসুল্লাহ সাহাবি সাবিতে বিন কাসলাদানহু রসুল্লাহ সাল্লু আলি ওয়াসালামের কাছে এসে অনুরোধ করলেন যেন এক ইহুদিকে ছেড়ে দেওয়া হয় জাহিলিয়াতের যুগে সেই লোক তার উপকার করেছিল সেই ইহুদিন নাম ছিল আজ দুবাইর এব বাতা রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম সাবিতের অনুরোধ রাখলেন আজ জুবাইরকে ছেড়ে দিলেন সাবিত তার জাহিলাতের বন্ধু আজ জুবাইরকে এই সুখবর দিয়ে আসল আজজুবাইর ছিল অন্ধ সে বলল আমাকে দেখাশোনা করার মতো তেমন কেউ তো নেই এভাবে বেঁচে থেকে কী লাভ সাবিত তখন রসুল্লাহ সাল্লু আলিউসলামের কাছে অনুরোধ করলেন যেন আজজুবাইয়ের স্ত্রী সন্তানদেরকে মুক্ত করে দেওয়া হয় রসুল্ল্লাহ রাজি হলেন সাবিদ তার কাছে সেই সুখবর দিয়ে আসলেন কিন্তু তাতেও আজ জুবাইয়ের মন ভরল না সে বলল অর্থ সম্পদ ছাড়া একটি পরিবার কিভাবে হিজাজের মতো স্থানে বেঁচে থাকবে সাবিদ খুব করে চাচ্ছিলেন আজ জুবাইয়ের জন্য কিছু একটা করতে কারণ বোয়াসের যুদ্ধে এই আজজুবাইয়ের সাবিদকে সাহায্য করেছিলেন তাই সাবিদ আবারও আজুবাইয়ের পক্ষ হয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন যেন তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয় রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম সেটাও মঞ্জুর করলেন সাবিদ আজুবাইয়ের কাছে ছুটে গেলেন বললেন আল্লাহ রসুল তোমাকে তোমার পরিবার আর সম্পদ ফিরিয়ে দিয়েছেন তুমি ইসলাম গ্রহণ করে ফেল আল্লাহর শাস্তি থেকে চিরদিনের জন্য নিরাপদ হয়ে যাও আজুবাইয়ের তখন বনকো রায় নেতাদের কথা জানতে চাইলেন সাবিদ বললেন তাদের হত্যা করা হয়েছে আজুবাই তখন জিজ্ঞেস করল আচ্ছা আমার সেই দুই সঙ্গে কথা বলতে পারো সাবিদ বললেন তাদেরকেও হত্যা করা হয়েছে দেখো আজুবাইয়ের ওদের যা হওয়ার হয়ে গেছে কিন্তু তুমি তো বেঁচে আছো নিশ্চয়ই আল্লাহ তোমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রেখেছেন আজজুবাই তখন বলল সাবিদ সেই অনুগ্রহের দহাই, যা আমি তোমাকে বোয়াসের যুদ্ধে করেছিলাম তুমি আমাকে আমার প্রিয় মানুষগুলোর কাছে যেতে দাও তাদের থেকে বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না এই কথা শুনে সাবিত নিজেই আজুবায়ের গরদান উড়িয়ে দেন প্রিয়জনের সাথে তার মিলিত হবার আকতি শুনে আবু বকর রাজেল্লা আনহু মন্তব্য করেন আল্লাহর কসম এই লোভ তার বন্ধুদের সাথেই মিলিত হবে তবে সেটা হবে জাহান নামে সেখানেই সে চিরকাল থেকে যাবে সালামা বিনতে কাইস রাজাল্লা আনহা ছিলেন রসুল্লাহর একজন খালা তিনি অনেক পুরনো একজন মুসলিম দুই কিবলার দিকে সালাত আদায় করা এবং বায়াতে অংশ নেয়া নারীদের একজন বনকো রায় আত্মসমর্পণ করার পর রিফা আবেন সামা আল নামের এক ইহুদি তার কাছে আশ্রয় চায় সেই ইহুদি তার পরিবারের পরিচিত ছিল রসুল্লাহর কাছে সালামা অনুরোধ করেন যেন রিফা আকে ছেড়ে দেওয়া হয় রসুল্লাহ তার খালার অনুরোধ রক্ষা করেন রিফা আকে ছেড়ে দেয়া হয় রিফা আ পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এছাড়াও আমর এ সুদা নামের এক ইহুদি বনুকুরাইজার বিশ্বাসঘাতকতায় অংশ নেয়নি বরং সে এর প্রতিবাদ করেছিল মোহাম্মদ এ মাসলামা ছিলেন বনুকুরাইজার অবরোধকালীন প্রহরী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 তৃতীয়ত রায়হানা বিনতে আমর এবং খোনাফা নামের একজন মহিলাকে রসুলুল্লাহ সাল্ল আলী আসলামের কাছে দাসী হিসেবে নিয়ে আসা হয় রসুল্লাহ সাল্ল আলী ইসলাম তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন প্রথমে তিনি রাজি হননি কিন্তু পরে মুসলিম হয়ে যান রসুলুল্লাহ সাল্লু আলী হাসলাম তখন তাকে বিয়ের প্রস্তাব দিলেন যেন তিনি তাকে বিয়ে করে নিতে পারেন কিন্তু রায়হানা দাসী হিসেবেই থাকতে চাইলেন শেষ পর্যন্ত তিনি দাসী হিসেবেই থেকে যান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 সন্দেহ নেই বনুকোরাইজাকে অত্যন্ত গুরুতর শাস্তি দেয়া হয়েছিল কয়েকশো পুরুষকে হত্যা করা হয়েছে নারী ও শিশুদের দাস বানানো হয়েছে এবং তাদের সব সম্পত্তি করা হয়েছে। এসব দেখিয়ে ইসলাম বিদ্বেষীরা বলতে চায় রসুল্লা সাল্লু আলী আসলাম ছিলেন নিষ্ঠুর মুসলিমরা হল বর্বর কিন্তু পুরো ঘটনার প্রেক্ষাপটকে তারা এড়িয়ে যেতে চায় কেন তাদেরকে এত বড় শাস্তি দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর এক শব্দে দেওয়া যায় আর তা হল বিশ্বাসঘাতকতা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 বনকায়নুকা একজন মুসলিম মহিলা সম্মানহানি করে এবং একজন মুসলিমকে হত্যা করে তাদেরকে ইবেন উবায়ের চাপাচাপিতে ছেড়ে দেয়া হয় এবং মদিনা থেকে বের করে দেওয়া হয় বন নাজির রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লামকে হত্যার চেষ্টা করে কিন্তু সমস্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা তাদের ছিল না তাদেরকেও বের করে দেওয়া হয় তবে কিছু কঠোর শর্ত প্রয়োগ করা হয় কিন্তু বন করায়জার অপরাধ ছিল সবচাইতে মারাত্মক তারা খন্দকের যুদ্ধে সেই দুর্বল মুহূর্তে সুপরিকল্পিতভাবে মুসলিমদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে যদি জোট বাহিনী মদিনায় জিতে যেত তাহলে তারা রসল্লা সাল্লু আলীওয়াস্লামকে নয় সবাইকে হত্যা করত এটা ভয়াবহ মাত্রার অপরাধ আর তাই তাদের শাস্তির মাত্রা ছিল সবচেয়ে ভয়াবহ আর যদি তাদের ছেড়ে দেওয়া হতো তাহলে তারা খাইবারে আশ্রয় নিয়ে বননাজের মতো আবারও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হত সেই সুযোগ তাদের আর দেয়া হয়নি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 মুসলিমদের ব্যাপারে অমুসলিমদের সুধারণা ধরে রাখতে পারলে ভালো তবে সেটা যারা প্রকাশ্যে মুসলিমদের সাথে যুদ্ধ করেছে তাদের ক্ষেত্রে সেটা সবসময় জরুরি নয় সিরা থেকে শিক্ষা হলো শত্রুদের সাথে পরিস্থিতি ভেদে কখনো উদারতা দেখাতে হবে আর কখনো কঠোরতা কখনো কলম ধরতে হবে কখনো তলোয়ার তিন নাম্বার পয়েন্ট একজন মুসলিমের জীবন মরণ শুধুই আল্লাহর জন্য সাকাদেবিনোয়াজ রাদিল্লা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি কোরাইজদের সাথে আমাদের আরও যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো যারা তোমার রেসুলকে কষ্ট দিয়েছে তাকে অস্বীকার করেছে তাকে স্বদেশ থেকে বিতাজিত করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি ভালোবাসি আর যদি এই যুদ্ধই তাদের সাথে আমাদের শেষ যুদ্ধ হয় তবে এই আঘাতের মাধ্যমেই আমাকে শহীদ হিসেবে কবল করে নাও কিন্তু বনু কোরাইজার ব্যাপারে আমার অন্তরে জ্বালা না আমাকে মৃত্যু দিও না আদের এই দোয়াটা বিস্ময়কর জিহাদ ফি সাবিল্লাহ ছাড়া তার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য নেই শুধু বেঁচে থাকার জন্য তিনি বেঁচে থাকতে চাননি টাকা হবে সংসার হবে এসব চিন্তা মনে স্থান পায়নি তিনি একটা জিনিসে চেয়েছেন আল্লাহর রাস্তায় লড়াই ইসলামের শত্রুরা যতদিন বেঁচে থাকে ততদিন যেন তিনিও বেঁচে থাকেন যেন শত্রুদের বিরুদ্ধে লড়তে পারেন যেন বনকোড়ায় তার শেষ পরিণতি দেখে নিতে পারেন এরপর আর বাঁচার ইচ্ছা তার নেই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 আপনার জন্য সুসংবাদ আল্লাহ আপনার তবা কবুল করেছেন সাহাবিরা দৌড়ে এসে তার বাধন মুক্ত করতে চাইলেন কিন্তু আবুল বাবা বললেন না আল্লাহ রসুলসাল্লাহ আলি আসলাম ছাড়া এই কাজ কেউ করবে না রসুল্লাহ সাল্লু আলি আসলাম তখন ফজরে সালাতের জন্য বের হয়ে তাকে মুক্ত করলেন এখনও মসজিদে নববীতে একটি পিলার আছে বা খুটি যেটির নাম তার খুটি এই খুঁটিতেই আবুলুবা রদেল্লা আনহু নিজেকে বেঁধে রেখেছিলেন একটা মানুষ আল্লাহর কাছে গুনামাফের জন্য কতটা কষ্ট করতে পারে অথচ তিনি বুঝে শুনে ইচ্ছে করে ভুলটা করেননি এটাই হলো সততা এটাই হল সত্যিকারের মানুষের সংজ্ঞা এবং আল্লাহ রসুলসাল আলী ছিলেন এই অসাধারণ মানুষগুলোকে তৈরি করার কারিগর পাঁচ নম্বর পয়েন্ট অন্তরের কাঠিন্য হুয়াইবেন আখতাব এবং কায়াবেবেন আসায়দ জীবনের শেষ মুহূর্তে এই দুই নেতার বলে যাওয়া কথাগুলো থেকে স্পষ্ট যে তারা জেনে শুনেই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 এই বিষয়টি আমাদের আলোচনা গণ্ডির বাইরে বিধায় আলোচনা করা হল না সবশেষে আমরা আলোচনা করব সাহাদেবের মাজ রাদেল্লাহ আনহুর মর্যাদা নিয়ে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তারা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা কবুল করে নেন সা রাদেল্লাহ আনহু ছিলেন এমনই একজন সা আদর আনহু চেয়েছিলেন কোরাইসদের সাথে শেষ যুদ্ধ পর্যন্ত যেন বেঁচে থাকতে পারেন চেয়েছিলেন বন কোরাইজার পরিণতি দেখে যেন অন্তরকে শান্ত করতে পারেন চেয়েছিলেন খন্দকের যুদ্ধের সেই পুরনো ক্ষত যেন বেড়ে যায় যেন এই ক্ষতের মাধ্যমে তিনি শহীদ হতে পারেন আল্লাহ তার সব দোয়া কবুল করেছেন খন্দকের পর কোরআশাহ মুসলিমদের সাথে আর যুদ্ধ করার সাহস দেখায়নি সাদ শুধু বনকোরাইজার শাস্তি দেখেই যাননি বরং আল্লাহ আল্লাহতালা বনকোরায়জার ওপরেই তাকে বিচারক বানিয়ে দেন আর এরপরেই তার ক্ষতের অবস্থা আরও খারাপ হয়ে যায় তিনি যে শাহাদা চেয়েছিলেন আল্লাহ তা তাকে দান করেন বনুকুরাজ তার ফয়সালা করার জন্য সাহেব আনহু যখন হাজির হলেন আল্লাহ রসুল সাল আলী সম্মানে তোমাদের দাঁড়াও সাধারণভাবে কারোর জন্য দাঁড়িয়ে সম্মান জানাতে আল্লাহ রসুসালু আলী ওসলাম নিষেধ করেছেন কিন্তু সাহ ছিলেন একমাত্র ব্যক্তি যার জন্য আল্লাহ রসুফ সাহাবিদের উঠে দাঁড়াতে বলেন ইমাম আন মতে কাউকে সম্মান দেখানোর জন্য কখনো কখনো তাড়ানো যেতে পারে তবে সেটা অভ্যাসে পরিণত করা যাবে না আল্লাহ রসুলসাল্লাহ আলহি হাসলাম জানতে পারলেন সা জীবনের শেষ মুহূর্ত ঘনি এসেছে তিনি রীতিমতো ছুটে গেলেন এতই দ্রুত হারছিলেন যে সাহাবিদের জুতো ছিঁড়ে যাচ্ছিল গায়ের চাদর খুলে পড়ছিল রসুল্লাহ সাল্লাহ আলহি হাসলামকে সেটা জানালে তিনি বললেন আমি ভয় পাচ্ছি না জানি আমাদের আগেই ফেরেশ দ্বারা তার কাছে পৌঁছে যায় আর মতো তাকেও গোসল করিয়ে দেয় পৌঁছে দেখা গেল সাদকে গোসল দেওয়া হচ্ছে তার মা কাঁদছেন সাহাদবিন মোয়াজ রাদিল্লাব আনহুর লাশ বয়ে নিয়ে যাওয়ার সময় সাহাবিরা বললেন ইয়া রসলুল্লাহ এত হালকা লাশ এর আগে কখনো বহন করিনি রসুল্লাহ সাল্লু আলী ওয়সলাম বললেন কেন ই হবে না বলো, এমন সব ফেরেস্তারা আজ জমিনে এসে লাশ বহন করছেন যারা এর আগে কখনো পৃথিবীতে আসেননি অন্য এক হাদিসে আছে সাধাদের লাশ বহন করতে সত্তর হাজার ফেরেসদা আসমান থেকে জমিনে নেমে আসে সাহাদেবের মজরাদ আনহ আল্লাহর কতটা প্রিয় ছিলেন একটা হারিস থেকে বোঝা যায় বলা হয় যে তার মৃত্যুতে আল্লাহর আর্শ কেঁপে উঠেছিল সাহাদের মৃত্যুর দুই বছর পরের কথা একদিন রসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসালামের কাছে উপহার হিসেবে একটা চাদর আসে চাদরের কাপড়টা খুবই নরম মোলায়েম সাহাবিরা সব অবাক হয়ে চাদরটা নেড়েচেরে দেখছেন রসুল সাল্লাহ আলী আসলাম বললেন তোমরা এই চাদরের কোমলতা দেখে অবাক হচ্ছ জেনে রাখো জান্নাতে সা আদেবেন মোয়াজের যে রোমালটা আছে তা এই চাদরের চাইতেও উত্তম আর কোমল লক্ষণীয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম নিজ থেকে সা কথা স্মরণ করলেন সাহাবিদের কাছে সা মর্যাদা প্রকাশ করলেন এটাই বলে দেয় রসুল্লাহ সাল্লাহু আলী ওয়সলামের কাছে সা আদ রাহু কতটা প্রিয় ছিলেন মৃত্যুর দীর্ঘদিন পরেও রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম তাকে স্মরণ করেছেন মানুষ মারা গেলে আমাদের মন থেকে আস্তে আস্তে মুছে যায় কিন্তু আল্লাহ রসুলসাল্লু আলী হাসলাম তার অনুসারীদের কথা কখনো ভুলে যাননি দুনিয়ার ব্যস্ততা রাষ্ট্র চালাবা দুশ্চিন্তা পারিবারিক কাজকর্ম কোনো কিছুই সাহাবিদেরকে ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই মানুষটাই তার উম্মার জন্য প্রত্যেকদিন দোয়া চাইতেন এই মানুষটাই কেয়ামতের দিন সেই কঠিন দিনে আমাদের মুক্তির জন্য দুয়া চাইতে থাকবেন দুনিয়ার সবার চেয়ে উপরে ভালোবাসা পাবার যোগ্য হলেন আল্লাহ রসুলসাল্ল্লাহু আলাইসাল্লাম সাহাদেবের মোয়াজ রদিল্লাহ আনহোকে কবরে রাখার পর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের চেহারা বদলে যায় তাকে দেখতে বেশ চিন্তিত লাগে তিনি তিনবার তস্তি পড়লেন সুবাহান্লাহ সাহাবিরাও তাই করলেন একটু পর তিনি স্বাভাবিক হলেন তিনবার তাকবির দিলেন আল্লাহ দেখা দেখি সাহাবিরাও তাই করলেন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 রক্ত ছড়াতে হয় আনসাররা দিনের জন্য যুদ্ধ করেছেন সেই যুদ্ধে নিজেদের যান মাল নিজেদের জীবন সম্পদ সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন আল্লাহ ও তোর রসুলের জন্য সব কিছু উৎসর্গ করেছেন তাদের চোখে এটাই ছিল দিনের জন্য খেদমত আর তাই তারা দিনের সাহায্যকারী আনসার ওসল আলাস মোহাম্মদ ওয়া আলাহাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত रेईन ड्रस मीडिया अन्य प्रोक्ट सम्पर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईन ड्रप्स मीडिया डट अर्ग अथवा पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट